জরির ইবনে আবদুল্লাহ ওয়াদিল্লাতালাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এর নিকট সালাত আদায় জাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানকে নাসিহাত করার বায়াত গ্রহণ করেছি